السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه أجمعين اما بعد সম্মানিত দর্শকবৃন্দ দূরে কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে আদর সম্বাসন জানাচ্ছি দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর التاحفي رحمه الله علیه রচিত বয়ান আকیدہ আহলে সুন্নাত الجامع আহলে এই আলোচনা আলোচনার আমরা আলোচনায় পৌঁছে গিয়েছিলাম উলুহিয়াতে আবাদতে আল্লাহ তালার একত্র কিবে প্রতিষ্ঠা করতে হয় শুধুমাত্র আবাদত আল্লাহর জন্য হবে আর কারোর জন্য কোনো আবাদত যাবে না অন্য কারো আবাদ করবে না এবং কেউ আবাদতের হকদার নয় এই স্বীকৃতি হচ্ছে তাহিদুল উলুহিয়া আমাদের যত অ্যাক্টিভিটিস আছে আমাদের যত কর্মকন্ড আছে সব একই সত্তার দিকে যাবে তিনি হচ্ছেন আল্লাহ রব ইত মহান আল্লাহ তালা তার জন্য যাবে এটা হচ্ছে তাহিদুল তাহিদুল আলোচনা আমরা বলেছিলাম যে তাহিদুলাণ হচ্ছে দোয়া আমরা যা চাইব শুধু আল্লাহ তাল কাছে চাইব এবং আল্লাহ তাল্লাহার কাছেই আমাদের প্রার্থনা থাকবে দোয়া থাকবে এই জিনিসটা আমরা উল্লেখ করেছি যে এই তাহিদুল উলহিয়া বা আবাদতের মূল্য হচ্ছে এটা আবাদতের মূল হচ্ছে এটা আমাদের যত অ্যাক্টিভিটিস আছে দোয়া বলি অথবা উদ্ধার কামনা বলি অথবা সাহায্য চাওয়া বলি যে কোন ধরনের চাওয়া পাওয়া সব আল্লাহর কাছে হবে আর কারোর কাছে চাইতে পারব না এটা হচ্ছে তাহেদুল লোহিয়া বা আবাদতের মূল কথা গত গতপর্বে আমরা আলোচনা করেছিলাম যে এবাদতের মৌখিক যেমন আবাদত আছে তেমনি হবে আন্তরিক অ্যাবাদ আসে অন্তরিক কিছু আবাদ আছে যার প্রভাব মানুষের মুখে পড়ে মানুষের কর্মকাণ্ডে পড়ে তার একটি হচ্ছে যে মানুষ অবশ্যই আল্লাহকে ভালোবাসবে যেটা তার প্রাণ এবাদতের প্রাণ বয়া এবাদতের মাথা যা অবশ্যই ঠিক থাকতে হবে তারপরে দুটা ডানা ঠিক থাকতে হবে একটি হলো আশা একটি হলো ভয় এই দুইটা তিনটে জিনিস না হলে কত কোনদিন পর্যন্ত কোনো কিছু এবাদতে পরিণত হবে না ভালো না বেশে আমি যদি শুধু ভয় আর শুধু আশা দিয়ে আবাদ করি সেটা যেমন গ্রহণযোগ্য হবে না তেমনি তেমনিভাবে শুধুমাত্র এবাদত করলাম ভয়ে আশা করলাম না আল্লাহর জান্নাতের সেটা আবাদতে পরিণত হবে না এই জন্য যে ব্যক্তি বলেছে বিশেষ করে রাবে আদবিয়া বা রাবে আস্তিয়া বা ওইরকম লোকেরা যারা বলে যে আমি আল্লাহর ভয় আবাদত করি না বা আল্লাহর জান্নাতের জাহান্নামের ভয়ে আবাদত করি না আল্লাহর জান্নাতের আশায় আবাদত করি না আল্লাহর শুধু আল্লাহর মহাব্বতায় আবাদ করি তারা আসলে সঠিক পথে নেই তারা ভিন্ন পথে এরা ভক্তিবাদে বিশ্বাসী এরা একটি ভিন্ন ধর্মের একটি ভিন্ন ধর্মের বিশ্বাসে তারা বিশ্বাসী এরা কখনো মুসলিমদের বিশ্বাসী হতে পারে না মুসলিম সবসময় মনে করবে যে ভালো ভাষা আমার থাকবে আল্লাহর জন্য महाबाशावश्य आल्लर सब समय मन भावा जागरूक कारण स्रस्टा सबकि सृष्टि कर दायित्व पड़े भलो बसात करते प्राणाना दुटा एक, एक आशा हम भय तीन दिएको मानु एक पाखिर जमीन प्राण लागे डाना लागे तेम ए रखने जिन दी से आबादत करेंटुल एबाद पर मूल कथा আমরা বলেছিলাম যে এবারতের কিছু প্রকার আছে অন্তরের ভিতরে থাকে অন্ত এবং কিছু অন্তর থেকে হয় বাইরে তার প্রকাশ ঘটে পরবর্তীতে কিন্তু মূল জিনিস অন্তরের ভিতরে থাকে এর মধ্যে কিছু প্রকার আমরা উল্লেখ করেছি বাকি প্রকার গুরুত্বপূর্ণ একটি প্রকার হচ্ছে তওয়াক্কুল আল্লাহরফর তওয়াক্কুল করা তওয়াকুল করা আল্লাহর এই জন্য ভরসা আল্লাহ করতে হবে কারণ আল্লাহ তাল্লা কারিমে বলেছেন ওম তওয়াক্কাল আল্লাহ হাসবু যে ব্যক্তি আল্লাহরফু ভরসা করে সেটা তার জন্য যথেষ্ট হবে তো আল্লাহর ভরসা না করলে কি হবে আল্লাহর ভরসা না করলে মানুষ ভরসা অন্য কারো না কারো করবে কারণ মানুষ অভাব বোধ আছে অভাব বোধ থেকে সে ভরসা করে আর যখন অভাব বোধ থেকে আল্লাহর ভরসা না করে তখন অন্য কোনো প্রাণীর উপর ভরসা করবে কোন সৃষ্টজীবের ভরসা করবে সৃষ্ট ভরসা করলে সেটা শিরকে পরিণত হবে এই জন্য অবশ্যই আল্লাহর ঘরে শুধুমাত্র ভরসা করতে হবে কোরআন কারিমা আল্লাহ তালী যেন বলেছেন ও আয়লা হে ফালিয়ে মুরেই তার যেন ভরসা করে কারোর উপর আল্লাহর উপর ভরসা করতে হলে আল্লাহর করতে হবে আল্লাহর করলে অন্য কারোর আল্লাহর যে আপনার জন্য আপনার জন্য আল্লাহ যথেষ্ট সেটাও ভরসারই অর্থে অর্থাৎ অবশ্যই একজন সব সবসময় ভরসা করবে আল্লাহর উপরে তার মনের ভরসা করা এই নির্ভর করা এক অর্থ ভরসা করা এটা কারণ তা বলে তিনটা অর্থ বাংলায় একই সুতরাং প্রথম মানুষ যখন জানবে যে আমার সমস্ত কর্মকাণ্ড আমার যে এলহাম হচ্ছে মনে আমি যে আবাদত করতে পারছি এই আবাদত করাটার উপরও আমার আমি একমাত্র আল্লাহর উপরে ভরসা করে এবারটা করতে পারবো আমি নিজের পক্ষ থেকে আবাদ করার ক্ষমতা রাখি না নিজের পক্ষ থেকে ভালো মন্দের কোন ক্ষমতা আমি রাখি না এটা যদি বুঝতে পারে তখন সে আল্লাহর উপরে তাকুল করবে সুতরাং আল্লাহকে ভয় করবে আল্লাহর আল্লাহ তাকে অবলম্বন করবে কোরআনিকারিমী আল্লাহ জিনিসটা বলেছেন তাকসাউনাস ওসাউনি মানুষকে ভয় কর মানুষকে ভয় করো না আমাকে ভয় করো ইয়া ফারহাবুনা আমাকে ভয় কর ওই ইয়াফাত আমারই তাকু অবলম্বন করো আরো বলেছেন তাকুয়ার তাকোয়া পাওয়ার অধিক হকদার এবং তিনি ক্ষমা দেয়া ক্ষমা করার হকদার আর কেউ এই তাকোয়া পাওয়ার অধিকারী নয় তাকওয়ার পাওয়ার অধিকারী চাল্লা তারা দুনিয়ার মানুষ আপনার উপকার করতে চাইলে ততটুকু করতে হবে যতটুকু আল্লাহ মঞ্জুর করেছেন সুতরাং আপনাকে অবশ্যই আল্লাহ তালা আল্লাহ তালা সন্তুষ্টি বিধানের জন্য আপনার সমস্ত সময় ব্যয় করতে হবে এবং তার উপর নির্ভর করতে হবে তিনি আপনার সমস্ত কর্মকাণ্ড ঠিক করে দিবেন সমস্ত সঠিকভাবে পরিচালিত করবেন এটা যদি হয় তাহলে আপনার তাকোয়া ঠিক আছে তাওয়োল ঠিক আছে আপনার আশা ভরসা সবই ঠিক আছে এটা যদি না হয় আপনার আশা ও নির্ভর থাকলে আপনার সেটা হয়ে যাবে দুরাশা এবং সেটা কখনো পূর্ণ হবে না এবং সেটা হয়ে যাবে শিল্প সেটা হয়ে যাবে শিল্প রসুল্লা সাল্লাম তার প্রত্যেকটি কাজে আল্লাহর তাক্কুল করতেন এবং বের হওয়ার সময় আপনি ঘর থেকে বের হওয়ার সময় দোয়া করেন তা অক্কাল না আল্লাহ দোয়া করেন ঠিক প্রত্যেকটা কাজে আপনি ঘরে ঢুকার সময় বলেন যে বিসমিল্লা বিসমিল্লা খারাজনা আল না তাক্কাল না সর্বস্ব শুরু হয়ে গেছে আপনার অর্থাৎ ঘরে ঢুক বের হতে এবং ঘরে ঢুকতে শুরু করে প্রত্যেকটি কাজ আল্লাহর হত্যা আকুল করে যে ব্যক্তি আল্লাহর ভত্যা আকুল করে তার সমস্ত কাজ আল্লাহ সম্পন্ন করে দেন এটাই হচ্ছে নিয়ম এই এবাদত আপনাকে শিক্ষায় দিচ্ছে তওয়াক্কুলের আপনি যদি ঠিক থাকে আপনি ছিড়কে যেতে পারবেন না কারণ আপনার কোনো কাজ হলে ভরসা আল্লাহর ভরসা আল্লাহ কাজ করে আল্লাহর উপর নির্ভর করছি তখন আপনি সিঁড়কে আর সিঁড়কে ওই ব্যক্তি যায় যে ব্যক্তি আল্লাহর করে না যেমন কেউ মনে করে তার কাজটা হবে না তখন সেভাবে বা তার কারণ যেটা শরীর শরীর সমর্থিত কারণ সেটা গ্রহণ করবে না এটা শরীর বলে না যেমন তাওয়ার অর্থ এই নয় যে আপনি ঘরে বসে থাকবেন খেত খামারে কাজ করবেন না বা কাজ করবেন না কাজ করলে তাওয়াক্কুল বিরোধীরা বলবেন না হ্যাঁ কাজ তবে কাজ আমাকে যথেষ্ট হবে না আল্লাহ যদি মনে করে যে এই কাজের মাধ্যমে আমার কাজ আমার আমার আশা পূর্ণ হবে তাহলে সেটা পূর্ণ হবে নালে পূর্ণ হবে না সুতরাং তাওয়্কুল আমাদের জীবনে একটা বিরাট অংশ দখল করে আসে বিশেষ করে মোমিন জীবনের একটা বিরাট অংশ দখল করে আছে যতক্ষণ না আল্লাহর তাওয়াক্কুল পূর্ণতা পাচ্ছে আল্লাহর পূর্ণতা ততক্ষণ পর্যন্ত সত্যিকারে তাহিদুল এবাদা বা এবাদে তাহিদ কখনো প্রতিষ্ঠা হবে না বা তাহিদুলা প্রতিষ্ঠা হবে না এটা আমাদের সব সময় মনে রাখা দরকার ইমানদার সবসময় আল্লাহর করে অন্য কেউ যারা কাহের তারা অন্য আকুল করে বা ফাঁসে যারা ইমানদার একমাত্র আল্লাহর ভরসা করে কিন্তু তারা সাথে সাথে আসবাব যে সমস্ত কাজগুলির শরীর অনুমোদন করে সেগুলি তারা গ্রহণ করে কিন্তু যেগুলি শরীর অনুমোদন করেনি বা সেগুলো পরীক্ষিত কোনো কারণও নয় সেগুলি তারা গ্রহণ করে না পরীক্ষিত কারণ বলতে বুঝাচ্ছি যেমন াসিটামল ট্যাবলেটের মধ্যে গুণাগুণ আছে পরীক্ষিত সত্য হয়ে গেছে এই গুণের কারণে তার মাথা ব্যথা ভালো হতে পারে আপনি আসবাব হিসেবে না যে ফেরাসিটামল আমার মাথা ব্যথা সারিয়ে দিবে মাথা ব্যথা সারিয়ে দিবে আল্লাহ তালা বহু ফেরাসিটামল খাই অনেক ভালো হয় না আবার অনেকে ভালো হয়ে যায় আল্লাহ ভাতা করার কারণে তাহলে আল্লাহ তাল্লাহ অকুল থাকতে হবে সাথে আসবাবগুলি গ্রহণ করতে হবে সেটা নিষেধ নেই কিন্তু যেটা আসবাব নয় সেটা গ্রহণ করা যাবে না যেমন কবরার কাছে ডাকা এটা কোনো স্বভাব নয় শরীয় বলে নাই এটা শির্ক হয়ে যাবে কারণ তারপর ভরসা করা যাবে না কারণ শরীর বলে নাই অনুরূপ ভরসা করা যাবে না কোনো আসভাব ভরসা করা যাবে না কোন আসভাব হিসেবে মানা যাবে না এমন কিছুকে যেটা শরীর আসভাব হিসেবে গ্রহণ করেনি বা প্রাকৃতিক জগতে প্রমাণিত সত্য হিসেবে আসবাব হিসেবে কারণ হিসেবে প্রমাণিত হয়নি এমন কিছু গ্রহণ করা যাবে না তাহলে আমরা বুঝতে পারলাম যেই তবাকুল নিষেধ করে না দুইটা জিনিস একটা হচ্ছে कारणलम्बन क्या परीक्षा पास करते पढ़ते पढ़ा एक अस्वीकार करना आ पास करब तवक् कराओ ठीक ना मैंने स्वब धरब ना इन ना बर स्वब पढ़ब इन रखते हम तब परीक्षा पास करारे शुद्ध নির্ভর করবো না যে আমি পড়লেই পাশ করে যাব না পড়ার পরে আল্লাহ তালা মাথায় রাখতে হবে আল্লাহ তালা যে লেখা তহফিক দিতে হবে আবার সেটার অর্থ আমি বুঝতে হবে লিখতে হবে ইত্যাদি আল্লাহ ভরসা না করলে সেটাও শিরিক হয়ে যাবে তো কখনো কখনো স্বভাব না ধরা এটা আবার বিবেকের বিবেক নষ্ট হয়ে গেছে বুঝতে হবে কেউ যদি কোনো স্বভাব না ধরে শরীর সমর্থিত বা প্রাকৃতিক স্বভাব যেগুলো নির্ধারণ করা আছে সেগুলি না ধরা গুণার কাজ আর যদি স্বভাব নির্ভর করে সেটাও শিরিক হয়ে যাবে তো অর্থ হলো ইমানদার সবসময় থাকবে যে তাওয়ার উপরে কিন্তু কর্মকাণ্ড যে সমস্ত উপায় নির্ধারণ করা আছে সেগুলো নির্ধারণ ধরবে সেগুলোর উপর নির্ভর করবে না শরীয় করে বলেছে সব বলে অথবা কোনো প্রাকৃতিক কারণে সব বলে নির্ধারিত হয়েছে সেটাকে ধরবে সেটা তো এটার উপরে নির্ভর করবে না আল্লাহর উপরে নির্ভর করবে আর ইমানদার কখনো কখনো এই তাওয়ুল করতে গিয়ে কখনো যেন भूल ना बसे एम जिनके ग्रहण ना करसुल क्या अथवा क्या प्रमाणित सत्य कर ले अमुकर्म प उपाय प्रकृतिक भाव प्रमाणित है जिन ग्रहण करना ईमानदार सब समय एम क्या कर प्रमाणित एम उ ग्रहण कर নির্ভর না করে শুধু উপায় হিসাবে গ্রহণ করে সব হিসাবে গ্রহণ করে যেটা প্রাকৃতিক ভাবে প্রমাণিত সত্য অথবা আল্লাহ এবং তার সেটাকে উপায় হিসাবে বলে দিয়েছেন সেটা গ্রহণ করতে বলে দিয়েছেন যেমন দোয়া যেমন দোয়া আল্লাহর কাছে দোয়া করা এটা একটা উপায় এটা শরীয়ত বলে দিয়েছে সুতরাং দোয়া হিসাবে সেটা করবে কিন্তু কবরের কাছে দোয়া করা শরীয় বলে সেখানে কবরের কাছে করবে না কারণ সেটা চাইবে না এই জিনিসটা যে শিরিক হয়ে যাবে আবার কখনো কখনো কাজ করবে কিন্তু একবারে আমি আল্লাহ আল্লাহর কাছে অনেক কিছুই চাই কিন্তু কোনো কাজ করবে না ঘরে বসে থাকবো এটা তো বলে না তো দুইটা জিনিসই নিষিদ্ধ মাঝখানে হচ্ছে হক আমাদের মনে রাখতে হবে কোনটা হক এই জিনিসটা আমরা এই বলছি যে অনেক সময় দেখা যায় যে তাও আল্লাহর না করে মানুষ সবসময় বেশি ক্ষতিগ্রস্ত আবার অনেক সময় দেখা যায় যে অন্য কিছুর উপর তাওয়াক্কুল করছে আবার অনেক সময় দেখা যায় উপায়ের উপর নির্ভরশীল উপায় অবলম্বন করতে যাচ্ছে মানুষ অনেকেই দেখবেন যে তার চাকরির উপর নির্ভরশীল মনে করে চাকরি নির্ভরশীল কথাটা শরীরে যায়জ না এটা একটা শিরকি কথা নির্ভরশীল হবে আল্লাহর উপরে চাকরি একটা উপায় হতে পারে অনুরূপভাবে মানুষের কর্মকাণ্ড নির্ভর করতে হবে আল্লাহর উপরে প্রত্যেকটি কাজে যে আমি আল্লাহর উপর নির্ভর করছি গাড়ির উপর নির্ভরশীল কথা বলা যায় যে না গাড়ি তো আমার উপায় হতে পারে অনেক গাড়ি পৌঁছায় দেয় না জায়গা মতো অনেক গাড়ি হয়তো পৌঁছবে না গাড়ি এটা উপায় আবার কোনটা মোটাই উপায় না আপনি বলবেন না যে আমাকে জিন দিয়ে পৌঁছে দেন অনুমোদন করে না এমন কোন সিরকি কাজ করে বললো যে আমি এটা করেছি যাতে করে আমার এই উপকারটা হয় তো এটা কোন সম্পর্ক নাই এমন সম্পর্কহীন জিনিস যদি উপায় হিসেবে অবলম্বন করা সেটা তা বিরোধী কাজ এবং শরীয়ত বিরোধী কাজ এবং কাজ এই জিনিসগুলো আমাদের মনে রাখা দরকার যাতে ठीक नाको समय बंदा दिन स्थायी जहां अपनी लोहिया के सबसमय गुरुत्व दिए विशेषकर लोहिया कारण परवर्ती कले जत श उत्पत्ति मध्य सब चे बी जगह से उत्पत्ति हाहीिदुल लोहिया ठीक रखतेवास नाम दिए क्यों क्यों অশিলা গ্রহণ করেছে কেউ কেউ সুপারিশ নাম দিয়ে গ্রহণ করেছে এক মৃত মানুষ সুবাহীবিত মানুষের অশিলা দিচ্ছে কেউবা দূরের যা দেখা যায় না বা অদেখা বা গায়ে জিনিসের অসিলা দিচ্ছে অশিলা নাম দিয়ে বলছে এসবে কিন্তু শির্কের মাধ্যম কখনো কখনো শির্ক হয়ে সহসে শীর্ক হয়ে যায় যদি তাদের কাছে আহ্বান করা হয় এ দ্বারা বোঝা যায় যে অনেকগুলো কারণ আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে সমস্ত যেকোনো কেউ আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য দেয় সেটা শীর্ষ পরিণত হবে ধরেন দোয়া এবাদত দোয়া এবাদত এখন দোয়া আপনি করলেন আল্লাহর কাছে করবেন এটা হচ্ছে নিয়ম কিন্তু আপনি করলেন কোনো কবরওয়ালার কাছে অথবা কোনো পীরের কাছে অথবা কোনো গাছের কাছে মাছের কাছে অথবা মূর্তির কাছে আপনি প্রার্থনা করলেন অথবা তার কাছে তাকে আহ্বান করলেন কোনো বিপদে তাকে আহ্বান করলেন কারণ বলবেন না কারণ আল্লাহ আপনি তাকে গাউস বললেন অর্থ হচ্ছে মহা উদ্ধারকারী গাউসুল আজম বললে আর কিছু থাকে না পৃথিবীতে এর চেয়ে বড় শব্দ আর পৃথিবীতে নাই। আপনি এটা যদি দুনিয়ার কোনো মানুষকে গাউসুল আজম বলেন অর্থ হচ্ছে আপনি মহাশীরিক করলেন কারণ গাউসুল অর্থ হচ্ছে মহা মহা যদি মানুষ হয়ে আল্লা তালা কি জন্য আসেন আল্লাহ তালা মহা উদ্ধার হচ্ছেন আল্লাহ তালা গাউস উদ্ধার গাউস আল্লাহ তালা কাউকে গাউস বলা এই জন্য জায়গ নেই এই জিনিসগুলো মনে করার তো শ্রী করছেন আপনি কেউ যদি মনে করে যে এমন কোন লোক আছে যারা আমাদের আমার উদ্ধার কামনা জন্য আমাকে আমি ডাক দিলে আমার উদ্ধার কামনা সারা দিবে এরকম বহু লোক আছে নৌকাবা এই জাতীয় যারা বলতেছেন তারা সব শিরিক করছেন কারণ এই জাতীয় কোন কিছু আল্লাহ তৈরি করে নিয় পৃথিবীর কোথাও অস্তিত্ব নেই সুতরাং এই জাতীয় আহ্বান যারা আহ্বান যারা করছে এই প্রত্যেকে মধ্যে লিপ্ত রয়েছে এরকম ভাবে যারা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য তার দৈহিক আবাদত করছে যেমন অনেকেই সিড়ি করছে কবরে তারা কারণ আল্লাহর আল্লাহ প্রাপ্য আপনি দিয়েছেন কোন কবরকে অথবা কোন অথবা কোনো গাছকে মাছকে যার জন্য আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য যদি কোন আপনি সেজদা করেন বা রুকু করেন বা কোনো রকমের মাথা নত করেন নিয়ে চলেন তাহলে আপনি সিরিপ করছেন এই জাতীয় আল্লাহর জন্য যেটা মাথা নত করতে হবে কৌমুল্লাহ কান আল্লাহর জন্য কান হয়ে দাঁড়ানো আল্লাহর জন্য আর কারোর জন্য নয় এটা কারোর জন্য হচ্ছে এই আপনি জবে করবেন আল্লাহর জন্য আল্লাহ তাল্লাহ শিক্ষায় দিয়েছেন আপনার হবে আল্লাহর জন্য আপনার যে কি আপনার জবে হবে আল্লাহর জন্য আপনি যদি কোন কোনো প্রাণীকে অথবা কোন জন্তুকে অথবা জিনকে অথবা কোনো পীর সাহেবকে অথবা কোন মেহমানকে খুশি করার জন্য তার নামে জবে করেন তাহলে শিরখ হয়ে যাবে অথবা আল্লাহর নামে মুখে বললেন কিন্তু অন্তরে তাকে খুশি করা থাকলো তাহলে শিরখ হয়ে যাবে এই দুইটি মানুষ মনে রাখতে হবে যে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে অ্যাবাদচ্ছেন কোনোভাবেই আল্লাহ ছাড়া কার জন্য না হয় মানত করলেন আপনি মানত করা আল্লাহর হোক গাছ হোক মাছ হোক পাখি হোক অথবা কোন পীর হোক তার জন্য মানত করে শিরিক হয়ে যাবে কারণ মানত করতে হবে আল্লাহর জন্য মানুষ যদি করেন মানত করা মানত করা যাবে সেটা হচ্ছে যে আমি মানত একটা জিনিস হচ্ছে একটি হচ্ছে মানত দুইটা জিনিস আছে আম মানত হচ্ছে এটা যে আল্লাহ আমাকে এ আল্লাহ আমি মানত করলাম যে আপনার জন্য একশো রাখাত নামাজ পড়বো এটা তো আমার এটা যায় না যায়জ না মোকাইয়াদ মানুষ যেটা যেটা শর্তযুক্ত মানুষ সেটা শুরু হতে যায়জ নেই কিন্তু কেউ যদি করে তাকে সে ফোরন করতে হবে যেমন বলল আল্লাহ তুমি যদি কোন আমার মৃত আমার এই অসুস্থ রোগীকে ভালো করে দাও আমি তোমার জন্য তোমার জন্য একশো একশো রাকাত নামাজ পড়বো এটা শুরু হতে যায়জ না কারণ এটা হচ্ছে আল্লাহর উপরে ঠেস ধরা অর্থাৎ আল্লাহ যদি দেয় আমি আল্লাহকে এরকম হচ্ছে আল্লাহ করেন না বলেছেন নজর মানত কখনো ভালো কিছু নিয়ে আসে না বরং মানত সবসময় বকিলের করতে সুযোগ দেয় অর্থাৎ আল্লা এমনি দিবে না এই জন্য আল্লাহ মানত দিয়ে বের করছে আল্লা আল্লাহ তুমি আমার দিলে আমি তোমাকে দিবো নওয়াজ এই জাতীয় মানুষ শরীয় অনুমোদন করে না তারপরে যদি কেউ যেন এই মানত করে ফেলে তাকে যদি শরীয়ত সমর্থিত বিষয়ে মানত করে যেমন আল্লাহর জন্য মানত করছে যে আল্লাহ আমি তুমি যদি কোন আমাকে এই আমার আমার অসুস্থ রোগীকে ভালো করে দাও আমি কারিমে আল্লাহ তালা যেন তাদের প্রশংসা করেছেন ইউফু না বিনাজু না ইউমানিও কোরআনকারিমে আল্লাহ তালা যারা মানত ফুরা করে তাদের প্রশংসা করেছেন আবার কোরআন কারিমতা আল্লাহ বলেছেন ইউ নজর আহম অল ইয়ত্তাফু বিল বাইতুল আতিক তারপর তারা যেন তাদের ময়লা আবর্জনা দূর করে বিশেষ করে হজের ময়লা আবর্জনা দূর করে যারা পরিষ্কার পরিচ্ছন্ন হয় এরপর যেন ফুরা করে তারপর যেন বাইতুল্লাহ তো করে এটাও মানত পুরার করা কথা বলা হয়েছে তাহলে বোঝা গেলো যে মানত করাটা আল্লাহর জন্য হলে করতে হবে আল্লাহর জন্য না হলে যদি কোনো কোনো কবরের জন্য হয় মানত করেছে যে আমার মৃত ব্যক্তি ভালো হলে অথবা আমার অসুস্থ ব্যক্তি ভালো হলে অথবা মৃত প্রায় ব্যক্তি ভালো হয়ে গেলে আমি কবরে এই অমুক কবরে সিনি দেব তাহলে সেটা যাবে না সোল্লা সাল্লা বলেছেন মান্না দারা আল্লাহি কেউ যদি কোন আল্লাহর মানত করার জন্য আল্লাহ তালাত করার মানত করে সেজন্য সেটা পূর্ণ করে আল্লাহ অবাধ্যতা কেউ করার জন্য মানত করে সেজন্য পূরণ না করে তখন কি করবে তখন তার জন্য উচিত হবে এই ফিরে আসা এবং সেই তওবা করে ইস্তেকভার করে তে একবার করে আর এই জিনিসগুলো ভালো কাজে ব্যয় করে ভালো কাজে ব্যয় করে অন্য বর্ণায় আসতে বলেছেন যে কাফার তো না কাফার তুলিয়ো দিবে সেটা হচ্ছে তিনদিন রোজা রাখবে কাফার তিনদিন রোজা রাখবে দশজন মিসকিন খাওয়াবে অথবা তাদের যদি না পারে রোজা রাখবে এটা কাুল মানাত কাফারা তাহলে বোঝা গেল যে মানত এবাদত এবাদ একমাত্র আলোর জন্য হতে হবে মানত যেভাবে আবাদত যাবে যেভাবে আবাদতু সৈদা সালাদ আবাদত ভাবে সম্পদ দান করা সেটা वर के दान करते आसा जा कबर के बेचे चेस्टा करते हैं सब समय एहबाद नोट जीवन समस्त कर्मकांड एकमत्र आल्ला सलादूखीबात सब जो अल्लाह रबीन रोहान आल्लाबा पे जा কোন অংশ যেন কোন ভাবে না যায় আমার ভালোবাসা আমার তাবাকুল আমার আমার আশা আমার ভরসা আমার আমার ভয় সবই যেন একমাত্র আলর বলি জুতের জন্য হয় আর কারোর প্রতি যেন আমার আর কোন অংশ যেন কেউ নিতে না পারে এভাবে সদা সচেতন থাকা একজন ইমানদারের দায়িত্ব এটাই হচ্ছে তাহিদুল মূল কথা এবং থেকে বিপরীত কাছ থেকে বাঁচার মূল কথা ইনশাল্লাহ আমরা পরবর্তী কোন কোন সময়ে আরো এই বিষয়ে আরো বেশি আলোচনা করার আমরা ইচ্ছা পূরণ করেছি আল্লাহ আমাদের তহান করুন সালামুম রহমতুল্লাহ আবরকাত